বাংলা অডিও লেকচার আম্মা পরিবেশুল উসউুল্লা সালাসা নিয়ে আমাদের সিরিজে আমরা আলোচনা করছিলাম লেখকের বর্ণিত চারটি প্রাথমিক মূলনীতি সম্পর্কে প্রথম মূলনীতিটি ছিল এলম আর লেখক এলম বলতে আল্লাহ সুবাহানাহুয়া তালা রসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আর দিনের জ্ঞানকে বুঝিয়েছেন দ্বিতীয় মূলনীতিটি হলো এলম অনুযায়ী আমল করা তৃতীয়টি হলো এলম মানুষের কাছে পৌঁছে দেয়া দাওয়া করা এলমের প্রচার ও প্রসার আজকে আমরা চতুর্থ মূলনীতিটির আলোচনা শুরু করব ইনশা আল্লাহআ চতুর্থ মূলনীতিটি হচ্ছে সাবর লেখক বলছেন আলাল আলাল চতুর্থ মূল নীতিটি হচ্ছে দাওয়ার কর্তব্য পালনে সম্ভাব্য কষ্ট ও বিপদ বিপর্যয়ে সাবর করা ইম অর্জনের জন্য আপনাকে অবশ্যই সাবর করতে হবে এলম অর্জন ও একে বহনের জন্য ধৈর্য ধারণ করতে হবে সবর না করার কারণেই অধিকাংশ মানুষ এলম অর্জনের পথে টিকে থাকতে পারে না আবু অবায়দ তার সংকলন গরিবুল হাদিস লেখার পেছনে ৪০টি বছর ব্যয় করেন ইবনু আবদিল বার তার কিতাব আত্মামহিদ রচনা করতে ৩০ বছর সময় নেন আমাদের মুখে মুখে ইবনু হাজারের যে ফাতুল বাড়ির কথা শোনা যায় এটি লিখতে ও রিভাইজ করতে তার সময় লেগেছিল দীর্ঘ তেইশ বছর সুতরাং এলম অর্জনের জন্য এবং একে সবার কাছে পৌঁছে দেবার জন্য ধৈর্যশীল হওয়া প্রয়োজন সেই সাথে আমলের ব্যাপারেও ধৈর্যশীল হতে হবে আবার আল্লাহর দিকে দাওয়া দেওয়ার বেলাতেও ধৈর্য অবলম্বন করতে হবে সব ক্ষেত্রেই সবরের প্রয়োজন রয়েছে যদিও এখানে লেখক বিশেষভাবে দাওয়ার ব্যাপারে সবর করার কথাই বলছেন বিশেষভাবে এখানে লেখক বলছেন আপনার ওপর আশা বিপদে ধৈর্য ধারণ করুন বিপদ সাধারণত তখনই আসে যখন মানুষকে আল্লাহর দিকে ডাকা হয় কেননা একজন দায়ী মানুষকে নাফসের শেকলের থেকে মুক্তির জন্য ডাকতে থাকেন তাদের পরিবর্তনের জন্য ডাকতে থাকেন কিছু কিছু শয়তানি প্রথা তাদের ভেতরে এমনভাবে জেকে বসে যেন এগুলো তাদের রক্ত মাংসে বসে গেছে एसब जाहिली प्रथा तर बाबा दादा और दादार बाबार जुग थे चले आसब शयानी कर्मकांड त्याग ना पर्यत आल्ला शरिया ना माना पर्त एक दी तर दावा दीते ही थकें और बराबर मतई का अत्यंत कठिन अनेक समय मानुष तथा सुनते चायना मानुषर जो निज स्वभाव परिवर्तन करा अत्यंत कष्टसाध्य एक विषय আর এই জন্যই তারা আম্বিয়া আলহিমসাল্লা তুয়াশ্লামের দাওয়ার প্রবল বিরোধিতা করেছিল এই দাওয়াকে প্রত্যাখ্যান করে প্রতিহত করা শুরু করেছিল একজন দায়ীর সামনে তখন দুটো পথ খোলা থাকে হয় আমি দাওয়ার কাজ বাদ দিয়ে দিবো অথবা আমি ইসলামের এই এই দিকগুলো বর্জন করব। কিন্তু কোনো মুমিনের পক্ষে ইসলামের কোনো একটি দিক বর্জন করা আদৌ সম্ভব না হাসি তামাশা কিংবা ঠাট্টা করা হয় বলে কেউ হিজাব নিকাব দাড়ি বা সালাত ছেড়ে দেবে তা হতেই পারে না একই কথা দাওয়াতি কাজের বেলাতেও প্রযোজ্য এটা কোনো সমাধান না সুনান আর তির্মিতিতে বর্ণিত হয়েছে রসুল উল্লাহ সাল্লাহ আলহিহসাল্লাম বলেছেন আল আলা লা মুকমিন আল্লাহবির খৈরুমিনুখুল্না আলা আল্লাহম দেওয়ার উদ্দেশ্য কোনো মুমিন ব্যক্তি যদি লোকজনের সাথে ওঠা বসা করে তাদের দ্বারা কোনো অনিষ্ট হলে তাতে সবর করে তবে সে ওই ব্যক্তি থেকে উত্তম যে তার ঘরে একাকি থাকে এবং মানুষের অনিষ্টে সবর করতে পারে না আসলে সবরই সমাধান সবর আমাদের সবারই থাকা দরকার কিন্তু একজন দায়ীর জন্য সবর আরও বেশি জরুরি কারণ একজন দায়ী তার কথা ও কাজের মাধ্যমে মানুষকে ইসলামের দিকে আহ্বান করেন দেওয়ার খাতিরে নানা উপায় অবলম্বন করেন সবর হলো দায়ির অন্তরের নূর যা কখনো ম্লান হয় না সবর হলো দায়ীর জন্য জওয়াদুল্লাহ ইয়াকবু এমন এক দ্রুতগামী ঘোড়া যা কখনো হোঁচট খায় না এ হল জুনদুল্লাহ ইউজাম অপ্রতিরোধ্য সেনাদল সবর হলো দায়ীর হুসনুল্লা ইহদাম এক অভেদ্য দুর্গ আর তাই দিন মেনে চলা প্র্যাকটিসিং মিন হিসেবে দায়ী হিসেবে আপনার ধৈর্যশীল হওয়া প্রয়োজন निसंदेह मिन मात्र प्रैक्टिसिंग क्थिति खिरे आज प्रैक्टिसिंग शब्दी हमें आलदा भावे उल्लेख करते हे सबर हल बर्म एक जो सैनिकर जो जेमन तर बर्म हेलमेट और बुलेट प्रूफ पोशाक थे एक दर शबर ठीक আল্লাহ সুবাহানাহতাহ সুরা আলী ইমরানে ইন তাজবিরু ওয়া তাকু ইয়াদুরুকুমকাইহুমসাইয়া কিন্তু যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো তবে তাদের প্রতারণায় তোমাদের ক্ষতি হবে না এটা সবরকারীদের জন্য অত্যন্ত সম্মানজনক বিষয় আল্লাহ তাল্লা বলেছেন ইন আল্লাহরিন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন মাইয়া বা আল্লাহর সান্নিধ্য দুধরনের प्रथम प्रकार हल मैं तो साधारण सार्वजन अर्थे आल्लर सान्निध्य ए माइया हे समग्र विश्वजगत आल्ला ताल ज्ञान आवताधीन ज्ञान माध्यम सान्निध्य आक प्रकार सान्निध्य आल्ला ताल विशेष सम्मान जनक सान्निध्य यह सान्निध्य ही आपनार दरकार আর এই সান্নিধ্যের জন্যই আমরা সবাই মুজাহাদা করি প্রথম প্রকারের সান্নিধ্য তো সবার জন্য কিন্তু খুব সীমিত সংখ্যক নির্বাচিত লোকেরাই কেবল দ্বিতীয় প্রকারের সান্নিধ্য পেতে পারে এটা হলো মা ইয়াতু খা চলুন আমরা মা আম্মা নিয়ে জানার চেষ্টা করি Allah Subh'anaHu Wa Ta'ala Surah Mujadilat Balin A'lam tar anna Allah ya'alam maa fi السماwati wa maa fi al-ard maa yakunu min najwa thalathatin illa huwa rabi'uhum wala khumsatin illa huwa sadisuhum wala adnamin dhalika wala akhtara illa huwa ma'ahum aynama kanu thumma yunabihum bima amilu yawma qiyamah আপনি কি ভেবে দেখেননি যে নবমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে আল্লাহ তা জানেন তিন ব্যক্তির মধ্যে এমন কোনো পরামর্শ হয় না যাতে তিনি চতুর্থ হিসেবে উপস্থিত না থাকেন আর পাঁচ পাঁচজনেরও এমন হয় না যাতে তিনি ষষ্ঠ হিসেবে না থাকেন তারা এর চেয়ে কম হোক বা বেশি হোক তারা যেখানেই থাকুক না কেন তিনি তাদের সাথে আছেন আর তারা যা করে ক্রিয়ামতের দিন তিনি তাদেরকে তা জানিয়ে দেবেন তার এল সব কিছুকেই পরিব্যাপ্ত করে আছে মা ইয়াকু নমিন নাজুয়া সলাসতিন ইল্লাহুয়া রবিহম তিন ব্যক্তির মাঝে এমন কোনো পরামর্শ হয় না যাতে আল্লাহ সুবহানাহুয়া তালা চতুর্থ হিসেবে উপস্থিত না থাকেন নাজুয়া মানে গোপন পরামর্শ তিন ব্যক্তির মাঝে এমন কোন গোপন পরামর্শ হয় না যাতে আল্লাহ সুবাহানাহয়া তালা চতুর্থ হিসেবে উপস্থিত না থাকেন সব কিছুই তার জ্ঞানের আয়ত্তে আছে পরবর্তী দার্সগুলোতে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ আর তা হলো আল্লাহবাহনাহ আতআলা তার আরশের উপর সমুন্নত এই বিষয়টি সুপ্রতিষ্ঠিত আমরা বহুবার তা প্রমাণ করিয়ে দেখিয়েছি যে আল্লাহ তালা সাত আসমানের উপর আছেন তার আরসের উপর তিনি সমুন্নত আর রহমান আরশ ইস্তাওয়া তিনি পরম দয়াময় আরশে ইস্তওয়া করেছেন সুরাতোয়াহার পাঁচ নম্বর আয়াত যাই হোক সুরা মুজাদিলার সেই আয়াতের উদ্দেশ্য হচ্ছে তার জ্ঞান তিন ব্যক্তির মাঝে এমন কোনো পরামর্শ হয় না যাতে তিনি তাদের চতুর্থ হিসেবে না থাকেন অর্থাৎ সেই ব্যাপারে তিনি জ্ঞান না রাখেন এটাই হলো মায়াত এর সপক্ষে আরও কিছু আয়াত রয়েছে যেমন সুরা আল হাদিদের চার নম্বর আয়াত তিনি নবমন্ডল ও ভূমন্ডল সৃষ্টি করেছেন ছয় দিনে অতপর আরসের উপর সমাসীন হয়েছেন যা কিছু ভূমিতে প্রবেশ করে ও যা কিছু ভূমি থেকে নির্গত হয় তিনি তা জানেন এবং আকাশ থেকে যা शे उत्थित है तुम्हरा जो तुम्हारे साथ तुम्हरा जा, जा देखें मूल कथा हलने थकुना क्या अपनी आल्लर ज्ञान मजे आम का मुत्ति फासिक जेई होक ना कैन यजोज्य आयत এবং একই রূপ পৃথিবীও সৃষ্টি করেছেন এসবের মাঝে তার আদেশ অবতীর্ণ হয় যাতে তোমরা জানতে পারো যে আল্লাহ সর্বশক্তিমান ও আল্লাহর জ্ঞান প্রতিটি বস্তুকেই পরিবেষ্টন করে রেখেছে এর সারমর্ম হলো আল্লাহ তার জ্ঞানের মাধ্যমে সব কিছুই পরিবেষ্টন করে আছেন আল্লাহর জ্ঞান প্রতিটি বস্তুকেই পরিবেষ্টন করে রেখেছে আর এটাই হলো মাইয়া আম্মা এখন আসা যাক মা ইয়াতুখাতে মা ইয়াতুখা হলো বান্দার সাথে আল্লাহর বিশেষ ও সম্মানজনক সান্নিধ্য আল্লাহর জ্ঞান বিশেষভাবে আপনাকে পরিবেষ্টন করে রেখেছে ওয়াসবিরু ইন আল্লাহ মা আর তোমরা ধৈর্য ধারণ করো নিশ্চয়ই আল্লাহ তালা আয়াবিরদের ধৈর্যশীলদের সাথে আছেন সুরা আল আনফলের আয়াত আবার আল্লা সুবাহ বলেছেন তিনি ছিলেন দুজনের একজন যখন তারা অর্থাৎ মোহাম্মদ সাল্লু আলিহ সাল্লাম ও আবু বকর রাজি আল্লাহ তালা আনহু যখন তারা গুহাতে ছিলেন তখন তিনি আপন সঙ্গীকে বললেন বিষণ্ন হউ না আল্লাহ আমাদের সাথে আছেন মদিনায় হিজরতকালে রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম যখন গুহায় আশ্রয় নিয়েছিলেন তখন আবু বকর রাজি আল্লাহু ত আল তিনি বলেছিলেন লা তাহজান আল্লাহ মা আনা বিষণ্ন না ভয় পেও না দুঃখ করো না আল্লাহ আমাদের সাথে আছেন এটা ছিল আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ ও সম্মানজনক সান্নিধ্য আবার আল্লাহ আল্লা সুবাহানাহ আতলা যখন মূসা ও হারুন আলাই হিমসাল্লাত আসসালামকে ফিরে আউনের কাছে পাঠিয়েছিলেন তিনি বলেছিলেন ইন্স মা আমি তোমাদের সাথে আছি আমি শুনি ও দেখি সুরাতার আয়াত মাইয়া তু খাবিল মুকমিন গুহার ভেতর রাসুল উল্লা সাল্লু আলহিহিসাল্লামের সাথে সান্নিধ্য মুসা ও হারুন আলাইহিমুসাল্লা সাল্লামের সাথে সান্নিধ্য সবরকারীদের সাথে সান্নিধ্য এই সবই হল জ্ঞানের মাধ্যমে আল্লাহ সুবাহআালার বিশেষ মাইয়া বা সান্নিধ্য विशेष मानुष्ठ केवल यशेष और सम्मान जनक सहचर् ए हे प्रशंसार सान्निध्य एटी आल्लर पक्ष के सहाज्य और अब सबाई तो आल्लर सहाज्य ही मुखापेक्षी आल्लर यह विशेष सान्निध्य पे चाहले अवश्य सबरकारी होते हैं इन्नाल्हादीन निश्चय आल्ला तला धैर्यशील आ সবরকারীদের সাথে রয়েছে আল্লাহর বিশেষ সম্মানজনক ও প্রশংসা সান্নিধ্য সবরকারীদের জন্য রয়েছে আরও অনেক প্রতিদান আল্লা সুবাহালা সুরা আলী ইমরানে বলেন ওয়াল্লাহ ইহেব্বুসবির আর যারা সবর করে আল্লাহ তাদের ভালোবাসেন এই দুটো আয়াতের প্রতি লক্ষ্য করুন আপনারা প্রথম আয়াতটি হচ্ছে ইন্নআল্লাহ মায় সবির আল্লাহ সবরকারীদের সাথে আছেন আর দ্বিতীয় আয়াতটি হচ্ছে ওল্লাহ ইহেবু সাবির আল্লাহ সবরকারীদের ভালোবাসেন ইমাম আহমদের মতে কুরআনে সর্বমোট এমন নব্বইটি আয়াত এসেছে যেখানে সবরের আলোচনা বা উল্লেখ করা হয়েছে আপনারা আপাতত এই দুটো আয়াত নিয়েই ভাবুন গভীরভাবে চিন্তা করুন বাকি অষ্টআশিটি আয়াত না হয় আপাতত রেখে দিন প্রথম আয়াতে বলা হচ্ছে আল্লাহ আপনার সাথে সবরকারীদের সাথে আছেন আল্লাহ তা আল্লাহ নিজ ইলমের দ্বারা আপনার সাথে আছেন বিশেষ ও সম্মানজনক এক পদ্ধতিতে যদি তা বিশ্বাস করেন অন্তরে বদ্ধমূল করে নিতে পারেন তবে আপনি কি করে ভীত হন কি করে একাকী বোধ করতে পারেন যদি আল্লাহ তাল্লা আপনার সাথে থাকেন আর আপনি তা অনুভব করেন তবে আপনার ভীত হবার কিংবা নিজেকে একা মনে করার অবকাশ কোথায় और द्वितीय आयाते बला हे आपके भल আপনি জানেন আল্লাহ আপনাকে ভালোবাসেন তবে আপনি কি করে দুঃখ পান কি করে দুশ্চিন্তা করতে পারেন আল্লাহ যদি আপনাকে ভালোবাসেন তবে আপনার দুঃখ কোথায় আর চিন্তাই বা কিসের আপনি কি আল্লাহ থেকে সুসংবাদ চান না তাহলে সবরের মাধ্যমে তা অর্জন করুন এবং অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা মাল ও জানের ক্ষতি ও ফসল এবং ফলের বিনষ্টের মাধ্যমে তবে সুসংবাদ যখন তারা তারা বিপদে হয় তখন বলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা সবাই তারই সান্নিধ্যে ফিরে যাব সুরা আল বাকার একশো পঞ্চান্ন ও একশো ছাপ্পান্ন আয়াত ওয়াবা শিরি সিরিন সবরকারীদের জন্য রয়েছে সুসংবাদ তারা সবরকারী যখন তারা বিপদে পতিত হয় তখন তারা বলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা সবাই তাঁরই সান্নিধ্যে ফিরে যাব আপনি কি চান ফেরেজ তারা আপনাকে জান্নাতের সবগুলো দরজা দিয়ে ডাকতে থাকবে যেন আপনি জান্নাতে প্রবেশ করেন সালামতুম ফানে তারা বলবে তোমাদের সবরের কারণে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক নিঃসন্দেহে তোমাদের এ পরিণাম গৃহ কতই না চমৎকার সুরা আর রাদের ২৪ নাম্বার আয়াত ফেরেস তারা তাদের জান্নাতে প্রবেশ করাবে এবং বলবে সালাম আলাইকুম তোমরা সবর অবলম্বন করেছিলে নিঃসন্দেহে এর পরিণাম কতই না চমৎকার তারা বলবে সালাম আলাইকুম বিমা সবার তারা তাদেরকে সবরের গুনাগুণের উপর ভিত্তি করে সালাম প্রদান করবে ইন্নামাগর কেবল সবরকারীদের জন্যই রয়েছে অগণিত পুরস্কার সুরা জুমারের আয়াত ধৈর্য ধারণ করার কারণে আপনার জন্য রয়েছে অগণিত পুরস্কার কোনো উদার ব্যক্তি এসে যদি আপনাকে বলে যে আমি আপনার জন্য কিছু নিয়ে এসেছি কিংবা আমি আপনাকে রক্ষা করার জন্য এগুলো এনেছি স্বাভাবিকভাবেই আপনি মনে করবেন সে ব্যক্তি নিশ্চয়ই অনেক বেশি কিছু এনেছে তাহলে ভেবে দেখুন যিনি আলকারীম যিনি সর্বশ্রেষ্ঠ মহানুভব তিনিই বলছেন হিসাব অগণিত পুরস্কার আমি তাদের ইসরাই মধ্য থেকে নেতা মনোনীত করেছিলাম যারা আমার আদেশে পথ প্রদর্শন করত এবং তারা আমার আয়াতসমূহে সমূহে দৃঢ় বিশ্বাসে ছিল সুরা সজ্জার আয়াত তারা কখন নেতৃত্বের আসনে ছিল যখন তারা সবরকারী ও দৃঢ় বিশ্বাসী ছিল তখনই তারা ইমাম ছিল ইমাম ইবনু তাইমিয়া ইবনুল কাইম এবং ইবনে কাসির রাহমাহমুল্লাউ একই মত প্রকাশ করেছেন যে বিশ্ববরিউআল ইয়াকিন তুনা আলুল দিন ইয়াকিন ও শবরই কাউকে দিন ইমামাত দিনই নেতৃত্ব এনে যেতে পারে পরবর্তী পয়েন্ট সবরের সংজ্ঞা কি। সবরের শাব্দিক অর্থ হল বাধা দেয়া ও বিরত রাখা আল হাবসুয়াল মানা অর্থাৎ হতাশা ও উদ্বিগ্ন হওয়া থেকে নিজেকে বিরত রাখা ও বাধা দেয়া আল্লাহ সুবাহুরা জুমারে বলেন তাকুমির রহমাতিল্লা তোমরা আল্লাহর রহমত থেকে নিরাসও না আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে গুনা থেকে বিরত রাখা নামই হল সবর আপনার জিব্বাকে অভিযোগ থেকে বিরত রাখা নামই সবর সবর হল নিয়মতান্ত্রিক পদ্ধতি এতে বাড়াবাড়ি কিছু নেই এটা নিছক কোনো শব্দ নয় যে কেউ আক্রান্ত হলো আর বলল অল্লাহি আমি সবর করেছি আর এতেই তা আদায় হয়ে গেল দেখা গেল সে এর আগে এমন কিছু বলেছে যা আল্লাহ তালার ক্রোধের উদ্রেক করেছে রসুলুল্লাহ সাল্লু আলহসাল্লাম বলেছেন ইন্নামা সব রাইন্দা শিক্ষা রয়েছে আচ্ছা প্রশ্ন আসতে পারে যে অভিযোগ করা কি সবরকে বাতিল করে দেয় আমরা যদি অভিযোগ করি তাহলে কি আমাদের বাতিল হয়ে যাবে এর উত্তর হলো অভিযোগ দুইভাবে হতে পারে প্রথমটি খারাপ এবং পরেরটি মূলত অভিযোগ প্রকাশের সুন্দরতম পদ্ধতি আপনি তো মখলুকের কাছে আল্লাহর ব্যাপারে অভিযোগ করতে পারেন না আপনি তো অভিযোগ করবেন শুধু আল্লাহ সুবাহার কাছে আল্লাহর কাছে অভিযোগ করা তো মজবুত ইমানের পরিচায়ক ইউসুফ আলাইসাল্লামের পিতা ইয়াকুব আলাইসাল্লামকে যখন পরীক্ষা শুরু করা হয়েছিল শুরুতেই তিনি বলেছিলেন ফসাবরুন জামিল ফসাবরুন জামিল সুন্দর সবর সুন্দর সবর হল অভিযোগ না করেই সবরের পন্থা অবলম্বন করা সুতরাং তিনি বললেন আমি বরং সুন্দর সবর অবলম্বন করব। আমি কোনো অভিযোগ করব না আমি অভিযোগ ছাড়াই সবর করব, লোকে আপনাকে সবরকারী বলবে বলে সবর করবেন না কিংবা এজন্য সবর করবেন না যে লোকে বলবে ওয়াল্লাহি সে তো নিরাশ হয়নি এমনকি যদিও ইয়াকুব আলাহিসাল্লাম বলেছিলেন ফাসাবরুন জামিল সুন্দর সবর কুরআনে আল্লাহ তালা বলেছেন যে তিনি যখন তার পুত্রের ব্যাপারে খোঁজ পেলেন তখনও তিনি অভিযোগ করছিলেন তিনি অভিযোগ করেছিলেন কিন্তু পাশাপাশি তিনি এও বলেছিলেন ফসাবরুন জামিল এ হলো এমন সবর যাতে কোনো অভিযোগ নেই আবার তিনি যে অভিযোগ করেছিলেন সে কথারও স্পষ্ট উল্লেখ আছে তিনি অভিযোগ করেছিলেন কিন্তু তিনি অভিযোগ করেছিলেন একমাত্র আল্লাহ সুানাহুয় তালার কাছে তিনি বলেন আমি আল্লাহর কাছেই অভিযোগ করছি বাসি আমি তো আমার দুঃখ ও অস্থিরতা আল্লাহর কাছেই নিবেদন করছি এবং আমি আল্লাহর পক্ষ থেকে যা জানি তোমরা তা জানো না সুরা ইউসুফের ছিয়াশি নাম্বার অ্যাট ইন অর্থাৎ আমি কেবল আল্লাহর জন্যই এটা নির্ধারণ করেছি ता बोझा गल्लर का अभिजोग पेश करार कारण आपनर सबर बना आल्लर का अभिजोग कर आपनर दारिद्र दुश्चिंता अस्थिरता दुरबलता सबकिछुर कर आपनार अंतर सब अभिजोग सबकिछ आल्लर का बोल कि अवशिष्ट रखबें ना अपनर हृदय जा सब ही आल्लर का पेश कर और नम्रतारे अभिजोग भिक्षा कर तरह देखलाफल क्यी निश्चय सेनशील पक्ष सरसि घोषणा आल्ला धैर्यशील पे যদিও তিনি অভিযোগ করেছিলেন তবু আল্লাহ সুবাহানা হুয়া তালা তাকে সবরকারী আখ্যা দিয়েছেন তার অভিযোগ করার ব্যাপারটি বরং সেই সব ফ্যাক্টরের অন্তর্ভুক্ত যে কারণে তিনি আল্লাহ তালার কাছে সবরকারী হিসেবে স্বীকৃতি লাভের মহান সৌভাগ্য অর্জন করেছিলেন তিনি আল্লাহর কাছে অভিযোগ করেছিলেন মাসসানিয়া দূর নিঃসন্দেহে আমাকে দুঃখ কষ্ট স্পর্শ করেছে আইয়ুব আলহিসাল্লামের এই চমৎকার শব্দ চয়নের প্রতি লক্ষ্য করুন मासानी के स्पर्श करी अर्थात ध्वस कर दिए शेष एधरण शब्द व्यवहार करें स्पर्श कर स्पर्श शब्दे मान दाड़ खूब सामान्य दुख दुर्दशाय आक्रांत होती खूब सामान्य समस्या आक्रान्त हो समस्या एट आए यह आलोचन जा এক ধৈর্যশীল বান্দার উদাহরণ হলেন আইয়ুব আলহি সালাম তিনি তার সম্পদ সন্তান ও পরিবার সবই হারিয়েছিলেন কেবল স্ত্রী ছাড়া আর কেউ তার পাশে ছিল না তার স্বাস্থ্য ভেঙে পড়েছিল রুগ্ন দেহে তিনি শয্যাশায়ী ছিলেন অথচ তা সত্ত্বেও তিনি বললেন মাসানি আমাকে স্পর্শ করেছে তার এই অবস্থা কেবল এক দুদিনের ছিল না বরং বছরের পর বছর তিনি এই দুঃখ কষ্ট ভোগ করেছিলেন কিন্তু তিনি আল্লাহর কাছে অভিযোগ করলেন ইন্নি মাসানি আদর संदेह दुख कष्ट के स्पर्श कर कारण अन्रात खराब अवस्था थकते खूब विनय अभिजोग कर लल्ला केबरकारी बंदा आख्या दिलें পাশাপাশি এটিও জেনে রাখুন কেউ যদি সৃষ্টির কাছে স্রষ্টার ব্যাপারে অভিযোগ করে তবে এটা তার সবরকে বাতিল করে দেয় এ প্রকার অভিযোগে বান্দা গুণাকার হয় এটা এমন একরকম অভিযোগ যেখানে গ্রহীতার কাছে দাতার নামে অভিযোগ করা হয় এটা এমন অভিযোগ যেখানে আর রহমানুর রহিম সর্বশ্রেষ্ঠ দয়ালু আল্লা তালার বিরুদ্ধে সীমিত দয়ার মানুষের কাছে অভিযোগ করা হয় আমরা যখন কারো কাছে অভিযোগ করি কখনো কি ভেবে দেখেছি কার কাছে আমরা অভিযোগ করছি আমরা সেই মহান সত্তাকে পরম দয়াময় ও অসীম দয়ালু আর রহমানুর রাহিম যিনি তার দয়াশীলতার গুণে যথাযথ ও পরিপূর্ণ তাকে ভুলে গিয়ে এমন সত্তার কাছে অভিযোগ করি যে তার দয়াতে ত্রুটিপূর্ণ কিংবা তার মাঝে আদৌ দয়াশীলতার কোনো গুণই নেই ইমাম ইবনুল কাইম রাহিমাহুল্লাহ বলেন অভিযোগ তিন প্রকার প্রথম প্রকার হচ্ছে সৃষ্টির কাছে আল্লার বিরুদ্ধে অভিযোগ এটি সর্বনিকৃষ্ট অভিযোগ যেমন কেন এমনটি ঘটলো কেন আমাকে এমন বিপদে ফেলা হলো ইত্যাদি দ্বিতীয় প্রকার হচ্ছে আল্লাহর কাছে বিভিন্ন বিষয়ের ব্যাপারে অভিযোগ করা এটি অভিযোগের সর্বশ্রেষ্ঠ স্তর তৃতীয় প্রকারটি মাঝামাঝি অর্থাৎ স্রষ্টার কাছে সৃষ্টির ব্যাপারে স্বাভাবিকভাবে অভিযোগ করা প্রথমটি সবরকে বাতিল করে দেয় আর বাকি দুটিতে সবর নষ্ট হয় না পরবর্তী পয়েন্ট শবরের কি কি প্রকার আছে আমি সংক্ষিপ্ত ফরজ হুকুম পালনে সবর করা এরপর হল সবরু আলাল আল অর্থাৎ গুনা থেকে বিরত থাকার শবর এই দুই প্রকারের শবরের একটি উদাহরণ হচ্ছে ফজরের সালাতে ঘুম থেকে ওঠা এক দীর্ঘ কর্মমুখর দিনের শেষে আপনি হয়তো রাত করে ঘুমাতে গেছেন কিংবা আপনি রাত জেগে তাহাজুত আদায় করেছেন আর তখন হঠাৎ ফজরের ওয়াক চলে আসলো ফলে আপনাকে আবারও ফজরের সালাতের জন্য উঠতে হলো। কিংবা স্বামী হয়তো স্ত্রীর সাথে বিছানায় উষ্ণতা উপভোগ করছেন এ অবস্থায় সালাতুল ফজর কিংবা সালাতুল না ফেলার সময় উপস্থিত হলো ফলে তিনি বিছানা ছেড়ে সালাতের জন্য দাঁড়িয়ে গেলেন এছাড়া আরও কিছু উদাহরণ দেওয়া যায় যেমন আপনি হয়তো পরিবারকে নিয়ে বসবাসের জন্য একটি সুন্দর বাড়ির স্বপ্ন দেখেছিলেন কিন্তু রিবা বা সুদের কারবারে জড়াতে হবে ভেবে তা পরিত্যাগ করলেন গিবা ও নামিমা থেকে বিরত থাকা এ থেকে জীব্বাকে সংযত রাখার জন্য প্রচুর সবরের প্রয়োজন এগুলো প্রথম দুই প্রকার সবরের উদাহরণ আর শবরের তৃতীয় প্রকার প্রকারভেদি হল আল্লাহ সাহানাহ আলার দেয়া পরীক্ষা ও বিপদ আপদে ধৈর্য ধারণ করা আলাল মাকদুর। মানুষ কি মনে করে যে তারা এ কথা বলেই অব্যাহতি পেয়ে যাবে যে আমরা বিশ্বাস করি এবং তাদের পরীক্ষা করা হবে না আমি তাদেরকেও পরীক্ষা করেছি যারা তাদের পূর্বে ছিল আল্লাহ অবশ্যই জেনে নিবেন কারা সত্যবাদী ও কারা আল প্রথম তিন আয়াত এখানে আল্লাহ সুভায় বলছেন আমি তোমাদের পূর্ববর্তী লোকদেরও পরীক্ষা করেছি তারা তোমাদের চেয়ে কোনো অংশে কম ছিল না সুতরাং আল্লাহ সুবহায় অবশ্যই জানিয়ে দেবেন কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী সুতরাং মুখে উচ্চারণ করলেই ইমান হয় না ইমান কেবল মৌখিক স্বীকৃতি নয় বরং অন্তর মৌখিক স্বীকৃতি ও আমলের সমন্বয়ই হচ্ছে ইমান প্রশ্ন আসতে পারে আল্লাহ সুবাহ কেন আমাদেরকে পরীক্ষা করবেন সুরা আলী ইমরানে আল্লাহ সুবাহ আল্লাহ তাহালা এমন নন যে মুমিনদেরকে তাদের বর্তমান অবস্থার উপর ছেড়ে দেবেন যতক্ষণ না তিনি ভালোদেরকে মন্দদের থেকে পৃথক করে নেন আর আল্লাহ এমনও নন যে তোমাদেরকে গাইবের সকল সংবাদ অবহিত করবেন কিন্তু আল্লাহ নিজ রাসুলদের মধ্য থেকে যাকে ইচ্ছা বাছাই করে নেন সুতরাং তোমরা আল্লাহ ও তার রাসুলের উপর বিশ্বাস স্থাপন করো যদি তোমরা বিশ্বাস স্থাপন করো ও আল্লাহকে ভয় করো তবে তোমাদের জন্য রয়েছে বিরাট প্রতিদান আমাদের সাথে যা কিছু ঘটে এর সব হিকমা একমাত্র আল্লাহ সুবাহ জানেন আমাদের উপর কোন পরীক্ষা আসলে কখনো কখনো আমরা এর পেছনের হিকমা পাই আবার কখনো কখনো আমরা তা উপলব্ধি করতে পারি না আল্লাহ সুবাহ এখানে এ কথাই বুঝিয়েছেন যে আমরা গাইবের ব্যাপারে জ্ঞান রাখি না আল্লাহ গাইব প্রকাশ করবেন না কিন্তু আমরা যদি আল্লাহ ও তার রাসুল ইমান আনি আমাদের জন্য রয়েছে মহা প্রতিদান তোমরা আল্লাহ ও তার রাসুলের উপর বিশ্বাস স্থাপন করো যদি তোমরা বিশ্বাস স্থাপন করো এবং আল্লাহকে ভয় করো তবে তোমাদের জন্য রয়েছে বিরাট প্রতিদান মূল কথা হচ্ছে আপনার জীবনে যাই ঘটুক না কেন আপনি তার উপর স্থির থাকবেন এই আয়াতের শেষে আল্লাহ সুহায়না হাত মূলত এই বিষয়টির কথাই বলেছেন যে আল্লাহ ও তার রাসুলদের সত্য পথের উপর অটল থাকো তাই আল্লাহ তালা মানুষদের ইমান যাচাই করবেন যেন সত্যবাদীদের ও মিথ্যাবাদীদের মধ্যে পার্থক্য করা যায় আল্লাহ বলছেন হাতিজল হবি তৈব যতক্ষণ না তিনি ভালোদেরকে মন্দদের থেকে আলাদা করে নেন আল্লাহ সুভায়ান ভালোদের মন্দদের থেকে আলাদা করেন এই জন্য তিনি তাদের নানা ধরনের ফিতনা ও পরীক্ষার সম্মুখীন করেন হতে পারে সেটা আর্থিক দিক দিয়ে কিংবা কারো অসুস্থতা বা ব্যবসা পরীক্ষা এমন কোনো বিষয় হতে পারে যার মাধ্যমে কারো দিনকে পরীক্ষা করা যায় আর দিনের ব্যাপারে পরীক্ষাই তো সবচেয়ে বড় পরীক্ষা আল্লাহ সুভায়নাহ সুরা আল আনফলে আরও বলেছেন আলা আলাদা করে দেন খারাপদের ও মন্দ আমলকারীদেরকে ভালোদের থেকে অর্থাৎ যারা মুসলিম যারা নেক আমল করে তাদের থেকে এবং খারাপগুলোকে একটির পর একটি স্থাপন করে সমবেত স্তূপে পরিণত করেন ও তাদের জাহান্নামে নিক্ষেপ করেন এরাই হল ক্ষতিগ্রস্ত লক্ষ্য করুন আল্লা সুবাহনাহা খারাপদের ভালোদের থেকে আলাদা করবেন এবং খারাপগুলোকে একের পর এক রেখে জড়ো করবেন যাতে জাহান নামে তিনি নিক্ষেপ করতে পারেন যেমন বিগত ১০ কিংবা পনেরো বছরে ঘটে যাওয়া কিংবা সাম্প্রতিক কালের ফিতনাগুলো থেকে সমস্ত নাপাক ও অপবিত্ররা এক পাশে এবং নেককার লোকগুলো অন্য পাশে জড়ো হবে আপনারা তখন দায়ীদের মাঝেও পার্থক্য করতে পারবেন যারা নাপাক তারা আসলেই নাপাক, পাক হবি আর যারা উত্তম তারা আসলে উত্তম তৈব লিয়ামিজ আল্লাহুল হবি যেন আল্লাহ পৃথক করেন খারাপদেরকে আমাদের থেকে ও আল্লাহর থেকে এ ব্যাপারে অতি অল্প পরিসরে আরো বিস্তারিত আলোচনা করা হবে ইনশা অনেকেই আছেন যাদেরকে একটু দুঃখ কষ্ট স্পর্শ করলেই মুহূর্তের মধ্যে তাদের চোখ মুখের ভাব পরিবর্তন হয়ে যায় চেহারার পরিবর্তনের সাথে সাথে তাদের নীতি আদর্শেরও পরিবর্তন হতে থাকে এতদিন ধরে দিনের যে বিষয়গুলো তাদের কাছে সুনিশ্চিত ফরজ হিসেবে বিবেচিত হতো হঠাৎ করে সেগুলো শূন্যতে পরিণত হয় কিংবা শূন্য অপেক্ষাও কম গুরুত্ব পায় তাই তারা সেগুলোকে কাটছাট করে ফেলে ইতিপূর্বে তাদের কাছে আল ওলাওয়াল বাড়ার সংজ্ঞা ছিল একরকম আর এখন হঠাৎই সে मानुष की मन एक अब्हति पे जाने आज कौन ना अल्लाह तुम्हें क्यों एट कर ले क्यों पर विपद आसल এগুলো আসলে সাধারণ অজ্ঞ মুসলিমদের কাজে যখনই তাদের উপর কোনো পরীক্ষা আপতিত হয় তারা বলে হে আল্লাহ তুমি কেন এমন করলে আর এছাড়া বাদবাকিরা হয়তো তাদের মত ও বিশ্বাসের পরিবর্তন করে ফেলে এবং তাদের মতের সাথে আপোষ করা আরম্ভ করে দেয় আবার অনেকেই আছেন যারা কারাবরণ করেন ও সম্পূর্ণ ভিন্ন এক নতুন মানুষ হয়ে ফেরেন এদের অডিও ভিডিও ও লেকচারগুলো শুনলে লক্ষ্য করবেন যে কারাবরণের আগে তারা ছিল একরকম আর আজ তা থেকে তারা সম্পূর্ণ ভিন্ন মানুষে পরিণত হয়েছেন সেদিন সমস্ত অপবিত্ররা এক পাশে জড়ো হবে এবং হকপন্থীরাও অন্য পাশে জড়ো হবে এরা না কখনো এ কথা বলে যে আল্লাহ তুমি আমার সাথে কেন এমন করলে আর না কোনো দিন কোনো অভিযোগ করে বরং তাদের বিশ্বাস পরিবর্তিত হয়ে যায় তারা এক ভিন্ন আদর্শে বিশ্বাসী হয়ে ওঠে এ ধরনের লোকেরাই অপবিত্রদের থেকে মুক্ত এবং আল্লাহ সুভায়ানাহুয়া তালার দিন বহনে তারাই সবচেয়ে বেশি উপযুক্ত আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি পরবর্তী পর্বেও আমরা এই বিষয়ে আরও কিছু জানার চেষ্টা করবাকুম আল্লাহ আল্লাহিনা মুহাম্মী ওসালিম আসসালামু আলাইকুম ওরাহমতুল্লা এই বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মুবাসির মিডিয়ার ফেসবুক পেজ ডাব্লিউডুক ডট কম স্ল্যাশ মুবাসির